আল্লাহাম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ জীবনের রন্ধন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন পৃথিবীর যে প্রান্তে আপনি আজকে এই প্রোগ্রামটি দেখছেন আপনাদের সবাইকে জীবনের রং অনুষ্ঠানে আমি স্বাগতম জানাচ্ছি আপনারা যারা নিয়মিত দর্শক সকলেই জানেন জীবনের রং অনুষ্ঠানে আমরা জীবনের রং ধনুকে দেখার চেষ্টা করি অর্থাৎ জীবনকে আল্লাহ সাজিয়েছেন অনেক রং এবং রূপে জীবনের অবস্থা চড়াই উতরাই এবং জোয়ার ভাটা উত্থান এবং পতন আমাদের রয়েছে জীবনের বিভিন্ন সুখ্যাতি সূক্ষ দিকগুলো আছে যেগুলো দিয়ে আমাদের জীবনটি রঙিন এবং বর্ণাঢ্য হয় বর্ণিল হয় সেই জিনিসগুলো কি কিভাবে আমাদের জীবনের রং ধনুকে আমরা পরিচর্যা করব সেই উদ্দেশ্যেই এই আলোচনা সিরিজগুলো আশা করি আজকে আগের আলোচনাগুলো থেকে আমরা বিভিন্ন দিক দেখেছি আজকে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হল শঙ্কা ভীতি আমাদের জীবনে ভীতি কখনো কখনো কাজ করে একটা ভয় কিসের ভয় বিভিন্ন রকমের ভয় গুলো আমাদের জীবনে আসে সবসময় জীবনটি খুব নিরাপদ থাকে না কখনো কখনো ভয় থাকে এই ভয়গুলো সম্পর্কে আল্লাহ কোরআনে কথা বলেছেন একটা হলো ফিয়ার যেটা হলো যে কিছু একটা হবে যেমন শত্রুর ব্যাপারে আমাদের ভয় থাকে কোনো শত্রু অনুষ্ঠের ব্যাপারে আমরা ভয় থাকি এক অজানায় আশঙ্কায় আমরা শঙ্কিত থাকি যেমন আগামী দিনগুলো আমি কিভাবে চলবো আমার রুটির কি ব্যবস্থা হবে এরকম একটা সংখ্যা মানুষের মধ্যে থাকে আরো ভয় থাকে যেমন মৃত্যুর ভয় থাকে অসুস্থ হয়ে যাওয়ার ভয় থাকে এই জাতীয় নানা রকম ভয় আমাদের মধ্যে কাজ করে প্রথমে আমরা আজকে বিশেষ করে দেখার চেষ্টা করব আল্লাহ তালা ভয়ের ব্যাপারে কি বলেছেন সুরা বকরা একশো নম্বর আয়াত আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করবো বলি যার পরীক্ষা করবিরাপত্তা দিয়ে কখনো কখনো আমরা অনিরাপদ হয়ে যাই ভয় চোরের ভয় থাকে ডাকাতের ভয় থাকে পথে চলার সময় রাহজাহানের ভয় থাকে এক জাতি ভয় মানুষের মধ্যে কাজ করে অথবা চাকরি হারানোর ভয় থাকে অথবা রোজগারের ভয় থাকে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে অথবা রোডে চলাচলের সময় অ্যাক্সিডেন্টের ভয় থাকে নানা ধরনের ভয় আমাদের জীবনে আসে তাহলে ভয়টা হলো জীবনের আরেকটা রূপ ভয় থাকবে ভয় যদি না থাকতো তাহলে নিরাপত্তার কোনো মূল্য থাকতো না ভয় যদি না থাকতো আনন্দের কোনো মূল্য থাকতো না এজন্য ভয় এটা হচ্ছে জীবনের একটা রূপ আর আল্লাহ বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা কর আল্লাহ তালা হজরত আদম আলা ইসলামকে যখন সৃষ্টি করেছেন জান্নাতে তাদেরকে প্রেরণ করেছেন জান্নাতে তারা থাকতে পারলো না আমরা সকলে বিস্তারিত সেই ঘটনা জানি আল্লাহ তালা হজরত আদমকে বলেছেন উস্কুন তুমি জান্নাতে থাকো আদম তোমার স্ত্রী নিয়ে তুমি জান্নাতে থাকো তবে একটি শর্ত লা এই পরীক্ষায় হজরত আদম আলাই কিছুটা বিচ্ছুত হলেন কারণ শয়তান খুব শুভাকাঙ্ক্ষীর আদম আলা ইসলামের কাছে এসে কসম করে বলেছে আল্লাহর নামে কসম করাতে হজরত আদম বিভ্রান্ত হয়ে গেছে এবং বলেছেন আমি অবশ্যই তোমাদের জন্য অত্যন্ত শুভাকাঙ্ক্ষী যে তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে জান্না চিরস্থায়ী সুন্দর আল্লাহ বলছেন যাও জান্নাত থেকে বেরিয়ে যাও জান্নাত থেকে যখন বেরিয়ে আসছে তখন আল্লাহ তালা আদম এবং হাওয়া আলহ ইসলামকে উদ্দেশ্য করে বলেছেন যে দুনিয়াতে তোমরা যাচ্ছ সেখানে ভীতি এবং শঙ্কা আছে তবে আমি একটা গাইডেন্স তোমাদের জন্য হেদায়তকে যারা অনুকরণ করবে তাদের জন্য কোন আসছে তখন তাদেরকে এই নির্দেশনা দিয়ে পাঠানো হয় ফমান তাবি আহ যারা দুনিয়াতে হেদায়তের অনুকরণ করবে তাদের কোনো ভয় এবং শঙ্কা নেই তাহলে আমরা দেখতে পাই দুনিয়াতেও আমাদের কোনো ভয় এবং সংখ্যা থাকবে না আমরা যদি এই আয়ারটাকে বলেছেন যারা নিয়মিত তেলে করে। আপনার এই শব্দটি বারবার পাবেন আল্লাহর প্রতি এবং যারা ইমান আনবে পরকালের প্রতি এবং ভালো কাজ করবে তাদের কোনো ভয় নেই তারা যা কষ্টগুলো করছে তার বিরাময় আল্লাহর কাছে পাবে কষ্টগুলো বিথা যাবে না তাদের কাজগুলো নষ্ট হয়ে যাবে না সেগুলো সংরক্ষিত হবে এবং পরিপূর্ণভাবে তার বিনময় আল্লাহ দেবেন তাদের জন্য পরকালেও নেই দুনিয়াতেও নেই কোনো ভয় কোনো শঙ্কা তাহলে যখন আমরা ইমান আনব এবং আমলে সালেহ ভালো কাজ করব। আমাদের জীবনটা শঙ্কামুক্ত হবে আমরা প্রথমে আয়াত ফোকাস করব। তারপরে ধারাবাহিকভাবে আমরা দেখার চেষ্টা করব। কিভাবে আমাদের ভয়কে দূর করতে পারি আশঙ্কায় যখন আমরা শঙ্কিত থাকি তখন সেটাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, সেই বিষয়টা আমরা আলোচনা করব। করবো সুরাবাকার নম্বর আয়াত এবং উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইমান এবং আমল এই দুটির কারণে আমরা বিনময় পাব পরিপূর্ণ বিনময় পাবো কোনো ভয় এবং শঙ্কা আমাদের থাকবে না একই কথাটি আল্লাহ তালা সুরা বাকরার ১১২ নম্বর আয়াতে বলছেন এই আয়াত আল্লাহ বলছেন জার্মান আসলামিল্লাহ যে নিজেকে তার রবের কাছে তার আল্লাহর কাছে সমর্পণ করবে অর্থাৎ নিজের মন অনুযায়ী সে জীবনযাপন করবে না আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে জীবন জীবনযাপন করবে এবং সে আল্লাহর সাথে খুবই ভালো থাকবে মানুষের সাথে সদ্ব্যবহার করবে এবং আল্লাহর সাথেও খুবই ভালো থাকবে আল্লাহর সাথে তার সম্পর্কের কোনো অবনতি ঘটাবে না তখন ফালাহু আজর আহিন্দা রব্বী হলাই সে তার পরিপূর্ণ বিনাময় আল্লাহর কাছে ভাবে ভয় এবং জন্য থাকবে না। তাহলে নিজের আমরা যদি জীবন শঙ্কা আমাদের জন্য ভয় এবং কারণ আছে। নানাভাবে আমরা বিপদগ্রস্ত হব কিন্তু আমাদের জীবনটাকে যদি আল্লাহর কাছে সমর্পণ করি আল্লাহর চাওয়া অনুযায়ী আমার জীবন চলবে আমার নিজের চাওয়া অনুযায়ী জীবন চলবে না এইভাবে যদি আমরা তৈরি করতে পারি আমাদের জীবনকে তাহলে আমাদের কোনো ভয় এবং শঙ্কা থাকবে না একইভাবে সুরাবা করার দুইশত বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ভয়ের কারণ সম্পদ বিতরণ করবে দান করবে নিজেদের প্রয়োজনে খরচ করবে এবংকে জারিয়া করবে মসজিদ বানানোর ক্ষেত্রে সহযোগিতা করবে মাদ্রাসা বানানোর ক্ষেত্রে সহযোগিতা করবে জনকল্যাণ ধর্মী কাজে ব্যয় করবে তখন আল্লাহ তালা বলছেন আল্লাহর পথে ব্যয় করে গরিব দুঃখী ইত্যাদিদেরকে দান করে আত্মীয় স্বজনদেরকে দান করার পরে তাদেরকে আর কোনো দেবে না। কষ্ট দেবে না দান করে অনেকে মনে করে যে আমি তো তাকে কিনে ফেলেছি যা ইচ্ছা তাই বলে তাকে কষ্ট দে বারবার স্মরণ করিয়ে দেয় আমি তোমাকে এত দিয়েছি এত দিয়েছি এই জাতীয় কাজগুলো যে করবে না সেরকম সাদাকাত করলে আল্লাহর পথে দান করলে पूर्ण बिमय तरफ रबर का पे जा भय कारण नहीं शार कारण नहीं आया देखी मन मध्य भय शा हाँ फेल कर फिलबी चाकी हारिए फेल अभाव पड़े जाबी असुस्थ पड़ब यानाधर उद्वेग उत्कण्ठा भय और शख्स अल्लाह के निरापत्ता दिए भयर कारण थकबे एक ही भाव फिकुन एवं बाखर दुश চুয়ের নম্বর আয়াতে আল্লাহ বাতাস গ্রহণ করছি আল্লাহ আমাদের কাছে কোনো বিল নিচ্ছেন না আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আল্লাহ আমাকে খাবার জোগাড় করছেন আল্লাহ আমাকে সম্মানের রাখছেন তো খাজি প্রতিটি মিনিটে আমি আল্লাহর অনুগ্রহ গ্রহণ করছি কিন্তু আমরা আল্লাহকে দেওয়ার ক্ষেত্রেও দিতে হবে কখনো আপনি দান প্রকাশ্যে করবেন যখন প্রকাশ্যে করলে অন্যরা অনুপ্রাণিত হয় গোপনে করবেন যখন মনে করেন যে গোপনে করলে আমার একান্তই আল্লাহরের জন্য করেছে কাউকে দেখানোর জন্য নয় তখন গোপনে করা এটা খুব ভালো কিন্তু প্রকাশ্য করাটা উত্তম যখন সেটা প্রয়োজন হয় অন্যদেরকে অনুপ্রাণিত করতে হয় কমিউনিটি ওয়ার্কে যখন মসজিদ নির্মাণ হচ্ছে আপনি দিলে অন্যরাও দেবে এরকম যদি হয় আপনার দেখা দেখিয়ে অন্যরা দেবে এটার জন্য আপনি যদি প্রকাশে দেন তখন আপনি তো সাব পাবেন আপনাকে দেখে যারা অগ্রসর হলো অনুপ্রাণিত হলো তাদের সদকার সবও আপনি পাবেন এই জন্য আল্লাহ বলছেন সির নম আল্লাহ গোপনেও কখনো দিতে হবে কারণ আল্লাহ নবী বলেছেন তুমি যেমন খুব ক্লোজলি রিলেশন গভীর সম্পর্ক এই স্বামী কি দান করছেন স্ত্রী জানার দরকার নেই স্ত্রী কি দান করছেন স্বামী জানার দরকার নেই ডান হাত দান করছে বাম হাতেও জানতে হবে না এইভাবে যখন দান করবে তখন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য এটা হচ্ছে ব্যক্তিকে দান করার ক্ষেত্রে প্রকাশ্যে যদি একজন মানুষকে আপনি সবার সামনে দান করেন তখন সেটা তার জন্য একটা অপমানের কারণ ঘটে এজন্য তখন গোপনে দান করাটাই উত্তম যাই হোক যারা এইভাবে দান করবে তাদের কোনো ভয় নেই এবং আশঙ্কা নেই আমরা এই আলোচনাকে ইনশাল্লাহ অব্যাহত রাখবো এই পর্যায়ে সংক্ষিপ্ত একটি বিরতি আমাদের নিতে হচ্ছে বিরতির পরে আবারও ইনশাল্লাহ ফিরে আসব আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি सरल पथे आसन गणे छ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 কারণ এটা আপনার অধিকার আর আমার দায়িত্ব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 जमु जीवन के आलोकित देख विशुद्ध प्रत्यदेश पवित्र कुरान परवर्ती अनुष्ठान पिसा আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক সংক্ষিপ্ত বিরতির পরে আমরা আবারও ফিরে আসলাম আমরা আলোচনা করছিলাম কখনো কখনো জীবনের একটি রূপ আমাদের জীবনে আসে সেটা হলো ভয় এবং সংখ্যা নানা ভয়ে আমরা ভীত থাকি এবং নানা সংখ্যায় আমরা শঙ্কিত থাকি আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে এই ভয় এবং সংখ্যা সম্পর্কে বারবার বলেছেন এবং এই আয়ারটি যারা কোরআনে নিয়মিত তারা পড়ে থাকেন লা তাদের কোনো ভয় নেই কোন শঙ্কা নেই তাহলে এই কথাটা আমরা বারবার কোরআন করিমে পড়ি কারণ জীবনের একটা রূপ আছে ভয় এবং শঙ্কা আল্লাহ আমাদেরকে অভয় দিচ্ছেন যে তোমাদের কোনো ভয় ভয় নেই এবং কখন থাকবে না সেই বিষয়গুলো কোরআন থেকে আমরা দেখছিলাম আমরা বিরতিতে যাওয়ার আগে সুরাবাক্ষরার দুটি আয়াত পড়েছি যারা দানশীল আল্লাহর জন্য দান করবে এবং অল্প নয় বেশি করে দান করবে দিনে রাতে প্রকাশ্যে কিংবা গোপনে এবং দান করে আবার অন্যকে কষ্ট দেবে না লোক দেখানোর কোন উদ্দেশ্য থাকবে না সেই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তালা পরিপূর্ণ বিনময় দান করবেন আবার সবচেয়ে বড় একটা গিফট তারা পাবে যে কোনো ভীতি কোনো সংখ্যার কোনো ছাপ তাদের অন্তরে থাকবে না একইভাবে আমরা দেখি আল্লাহ তালা সুরা বাকাতে আরো বলেছেন দুশো সাতাত্তর নম্বর আয়াতে যারা ইমান আনবে যারা বিশ্বাস স্থাপন করবে এবং ভালো আমল করবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের পরে তারা নামাজ কায়েম করবে তাহলে নামাজ কায়েম আমাদের ভয়কে দূর করবে নামাজ কায়েমের মাধ্যমে আমরা নিজেদেরকে ভীতিমুক্ত রাখতে পারি এবং সালাহটা হলো এমন আল্লাহ নবী একটা দৃষ্টান্ত দিয়েছেন কারো বাড়ির সামনে যদি প্রবাহমান একটি নদী থাকে এবং সেই নদীতে সে পাঁচবার অবগাহন করে গোসল করে তখন তার গায়ে যেমন কোনো ময়লা থাকে না তেমনি ভাবে একজন ব্যক্তি যখন পাঁচবার আল্লাহ দরবারে সাজদা করবে তার অন্তরে কোনো ময়লা থাকবে না এবং তার অন্তরটি গুণামুক্ত হয়ে যায় কাজে ভীতি এবং সংখ্যার কোনো কারণ নেই যারা পাঁচ নামাজ সালাহ আদায় করেন জাকা দান করেন দানের মাধ্যমে আল্লাহ আপদ বিপদকে দূর করেন কাজেই যারা জাকাত নিয়মিত দেবেন এবং আগের আয়াত থেকে জানলাম শুধু জাকাহ নয় আরো বেশি বেশি দান যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা পরিপূর্ণ বিনময়ে পাবে এবং তাদের জন্য কোনো ভয় নেই তার কোনো আশঙ্কা নেই যারা ছোটখাটো কারণে ভীত সন্তুষ্ট হয়ে পড়েন অস্থির থাকেন তাদের জন্য এই আয়াত গুলো করা দরকার সুরা বাক দুইশো সাতাত্তর নম্বর আয়াত আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন যারা নামাজ পড়বে ইমান রেখে এবং জাকা দেবে তাদের জন্য কোনো ভয় নেই এবং পরের আয়াতেও সুরা আরফ থার্টি ফাইভ আয়াত আল্লাহ 48। এবং আল্লাহ বিশ্বাস স্থাপন করার পরে যারা নিজেদের অর্জন করেন জীবনকে পরিশুদ্ধ করেন আসলহা শব্দটির অর্থ হলো নিজেদের জীবনকে সংশোধন করা এবং আসলাহা শব্দ আরেকটি হচ্ছে অন্যদের মধ্যে যদি কোনো বিবাদ হয় তখন সেই বিবাদকে মীমাংসা করে দেয়া যারা মীমাংসার কাজ করবে তাদের ব্যাপারেও বলা হয়েছে তাদের জন্য কোনো ভয় নেই এবং কোনো আশঙ্কা নেই কাজে আমরা সংশোধন করবো আল্লাহ বলছেনমানদার যারা আছে তারা সবাই হলো ভাই ভাই কাজে তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও এই জাতীয় কাজ যারা করবে তাদের কোনো ভয় নেই কোনো আশঙ্কা নেই জীবনকে আল্লাহ তাদের জন্য মসৃণ করবেন জীবনকে আল্লাহ তাদের জন্য সহজ করবেন এই জন্য আমরা যদি চাই যে আমাদের জীবনটি সহজ হোক মসৃণ হোক নিজেকে সংশোধন করতে হবে মানুষকেও সংশোধন করতে হবে এবং মানুষের সম্পর্ককেও সুসংহত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে মানুষকে সংশোধন করার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে আমি মানুষকে কল্যাণের পথে ডাকবো ভালোর পথে ডাকবো আমি নামাজ আদায় করি কিন্তু আমার পরিবারের সদস্যদেরকে আমি নামাজে না ডাকলে এই দায়িত্ব পালন হবে না মানুষকে ভালো পথে ডাকা এটা হচ্ছে কোনো ভয় দূর করার আশঙ্কা দূর করার একটা উপায় আমাদের জীবন ভয় মুক্ত হবে আমাদের জীবন অজানা আশঙ্কায় সংকিত হওয়া থেকে মুক্ত হবে যখন আমরা মানুষকে কল্যাণের পথে ডাকবো মানুষকে সংশোধন করব। তাহলে দুটো বিষয় এই আয়াত থেকে আমরা উঠিয়ে এনেছি একটা হলো ইমান আনা বিশ্বাস আল্লাহর উপর কঠোরভাবে করা পাশাপাশি অন্যকে সংশোধন করা নিজেদেরকে সংশোধন করা মানুষকে কল্যাণের পথে ডাকা এবং মানুষের মধ্যে বিবাদ বিসম্বাদ হলে সেগুলোকে মীমাংসা করে দেওয়ার জন্য চেষ্টা করা এটা সাদা কারস যখন কারোর মধ্যে বিবাদ দেখবো আমি যদি কোনো পদক্ষেপ না নিয়ে চুপ থাকি নিউট্রল থাকি সেটাও কিন্তু অন্যায় বিবাদ দেখার পর তিনটা ভূমিকা মানুষ পালন করে থাকে একটা হলো সংশোধন করার চেষ্টা আরেকটা হলো চুপচাপ থাকা আর হলো হল উস্কে দেওয়ার চেষ্টা উস্কে দেওয়ার চেষ্টা এটা যেমন শয়তানের কাজ আর বোবা শয়তানের কাজ হলো চুপচাপ বসে থাকা যে আমার কি আসে যায় এরকম মনোভাব নিয়ে বসে থাকা আর এখানে ইসলামের কাজ হলো আল্লাহর প্রিয় কাজ হলো মীমাংসা করার জন্য চেষ্টা করা এবং আল্লাহলা আল্লাহর যারা প্রিয় বান্ধা হবে তাদের কোনো ভয় এবং আশঙ্কা নেই আল্লাহর যারা প্রিয় বান্ধা ওলি হবে ওলি হওয়ার উপায় কি আমরা মনে করি আমাদের সমাজে এমন একটা ধারণা আছে অলি ওই ব্যক্তিরা যারা অনেক লম্বা চুল রাখে এবং চুরে জট বেঁধে যায় কাপড় চোপড়ে ঠিক থাকে না গোসল করে না ময়লা কাপড় পরিধান করে সেই ধরনের লোকগুলোকে ওলি মনে করি অথবা অলি মনে করি যে ধরা ছোঁয়ার বাইরে আরেক ধরনের একটা শ্রেণী একটা প্রজাতি মনে করি কিন্তু ইসলামের দৃষ্টিতে ওলি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে গভীরভাবে ভালোবাসে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত হয় ভালো আমল যে ব্যক্তি করে সেই ব্যক্তি আল্লাহর অলি বুখারির হাদিসের মধ্যে আল্লাহর অলির একটা সংজ্ঞা বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর দেয়া ফরজগুলোকে সঠিকভাবে আদায় করে যেমন পাশে নামাজ আদায় করা হজ করা জাকাত দেয়া রোজা রাখা ইমান আনা এবং মা বাবার হক আদায় করা স্ত্রীর হক আদায় করা এই জাতীয় যত ফরজ দায়িত্বগুলো আছে সেগুলোকে সে সঠিকভাবে আদায় করে হারামগুলো থেকে দূরে থাকে আল্লাহ মদ হারাম করেছেন জুয়া হারাম করেছেন ঘুষ হারাম করেছেন সুদ হারাম করেছেন এই জাতীয় যে না বেবিচারকে হারাম করেছেন সেগুলো থেকে বিরত থাকে এরপর সে আরো অতিরিক্ত কিছু ভালো আমল করার চেষ্টা করে যেমন ফরজ নামাজের পড়েও সে সুন্না আদায় করে নফল আদায় করে তখন এই পর্যায়ে সে এমন একটি জায়গায় পৌঁছে যায় যখন মনোযোগ সহকারে ভালোবাসা নিয়ে আদায় করে তার হাতটা যেন আল্লাহর হাত হয়ে যায় তার পাটা যেন আল্লাহর পা হয়ে যায় তার চোখ যেন আল্লাহর চোখ হয়ে যায় বলতে বোঝায় আমার হাত কি করে আল্লাহর হাত হবে অর্থাৎ আমার হাটটি আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার আর ক্ষমতাই নেই এটা যেন আল্লাহ দ্বারা পরিচালিত হয় আল্লাহর পথে পরিচালিত হাত চোখ আমার এই চোখ দিয়ে আমি অন্যায় দিকে যেটা যেদিকে তাকানো নিষেধ ওদিকে আমি তাকাতেই পারব না আমার পা দিয়ে আমি অন্যায়ের পথে যেতে পারবো না জানো কোনো ঘাটিতে তাদের জন্য আর আটকা পড়ার সম্ভাবনা নেই দুনিয়ার জীবনটা মসৃণ হবে পরকালেও তাদের কোনো ভয় নেই আশঙ্কা নেই কাজেই আমরা আল্লাহর ওলি হলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারলে আর কোনো ভয় এবং আশঙ্কা থাকবে না জুখরুফে আল্লাহ বলছেন আমাদের ময়দানে বলবেন হে আমার বান্দারা অর্থাৎ আল্লাহর প্রিয় বান্ধা যারা তাদের চরিত্র যারা অর্জন করবে তাদেরকে আল্লাহ বলবেন আজ তিন তোমরা শঙ্কামুক্ত থাকো মানুষ বিপদে চেহারা লাল হয়ে যাবে চেহারা বিবর্ণ হয়ে যাবে কিন্তু আল্লাহ বলবেন বিশেষ বান্দাদেরকে যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালিত করছেন আজকের দিনে তোমাদের কোনো ভয় নেই কোনো আশঙ্কা নেই সুপ্রিয় দর্শক আমরা যদি চাই যে আমাদের জীবন মুক্ত হবে বিপদ মুক্ত থাকবে তাহলে আল্লাহর হতে হবে। আল্লাহ দাসত্বে নিজেকে সঁপে দিতে হবে এবং আল্লাহর বিধান অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার কিছু গুণ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সৌরা আলফর কানের শেষ রুকুটি যদি আমরা পড়ি যেখানে বর্ণনা করেছেন যে গুণগুলো আমাদের কোন ভয় এবং আশঙ্কা থাকবে না মনে রাখতে হবে আল্লাহ আমাকে ভয় থেকে মুক্ত রাখতে পারেন যেখানে আল্লাহ বলছেন এই ঘরের যিনি রব কাবার যিনি আল্লাহ তার নিবার অভাবকে দূর করতে পারেন অভাবের কোন আশঙ্কার থাকবে না যদি আমরা পরিপূর্ণ তারই এবাদত করি ফালিয়া হাজলাই হুম তোমাদের ক্ষুদাকে তোমাদের অভাবকে তিনি দূর করে দেবেন মিন মানে ভীতি সংখ্যা, এই ভয় ভীতি ইত্যাদি থেকে আল্লাহ তোমাদেরকে নিরাপদ করবেন আমরা যদি নিরাপত্তা আমরা যদি ভয় ভীতি মুক্ত হতে চাই তাহলে একটা উপায় যে কাবার যিনি রব কার ইবাদত করতে হবে তাহলে আমরা কোরআনে বিভিন্ন আয়াত পর্যালোচনা করে যে সারাংশটুকু পেলাম সেটা হলো ভয় এবং সংখ্যা থাকবে না আল্লাহর পথে চললে ভয় এবং সংখ্যা থাকবে না নিজেদেরকে সংশোধন করলে মানুষকে কল্যাণের পথে ডাকলে ভয় এবং সংখ্যা থাকবে না আল্লাহর পথে যদি আমরা দিন রাত প্রকাশ্যে গোপনে বেশি দান করি ভয় থাকবে না যদি আমরা প্রিয় বান্দা হতে পারি এই গুণগুলো যদি আমরা অর্জন করি জীবনের একটা কালো অধ্যায় থাকে ভয় সেই ভয় থেকে আমাদের জীবনটা বিমুক্ত হবে এবং আমরা নিরাপদ জীবন মসৃণ জীবন যাপন করতে পারবো সুপ্রিয় দর্শক আজকে এখানে আমরা শেষ করব। আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে জীবনের আর কোন রূপ নিয়ে আমরা আলোচনা করব আশা করি আপনার সেই আলোচনাতে গ্রহণ করবেন আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই আশা নিয়ে আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের জন্য তোমাদের মধ্যে দোড়া সৃষ্টি করেছে হাফেজ এব বিনাম্মদার হুসেন জাহাঙ্গীর আলম मान दिए चलें आलिम संसर्गे आज रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टाइम टी